মোহাম্মদ আল্লাহর হাবিব আসিল জমিনে বিশাল সংসার সৃষ্টি তোমারই কারণে ফেরস্তাগণ জানায় তোমায় ফেরস্তাগণ জানায় তোমায় সাদর অভিনন্দন মারে হাবায়ামো হাম্মাদ তোমার শুভ আগমন মারে হাবায়ামো হাম্মাদ তোমার শুভ আগমন তোমায় পে মাঝলু মানের ফুটল মুখে হাসি তোমায় থেকে আলো পাইল বিশ্ব জগতবাসী তোমায় পেয়ে মাজলু মানের ফুটল মুকে হাসি তোমায় থাকে বিশ্ব জগতবাসী চিরহ মুক্তির কাণ্ডারী তুমি জীবন মরণ মার হাবয়া মোহাম্মাদ তোমার শুভ আগমন মার হাবয়া তোমার শুভ আগমন মানুষ না জানিত মানবতার স্রষ্টার পরিচয় না জানিত হক বাতিলের পীথক নির্ণয় মানুষ না জানিত মানবতার স্রষ্টার পরিচয় না জানিত হক বাতিলের পীথক নির্ণয় মানবের দা ছিল মানব যে বন্ধন মানবের দাস্তে ছিল মানব যে বন্ধন মার হাবায়াম্মাদ তোমার শুভ আগমন মার হাবায়াম্মাদ তোমার শুভ আগমন মোহাম্মদ আল্লাহর হাবিব আসিলে জমিনে বিশাল সংসার সৃষ্টি তোমারই কারণে मुहम्मद अल्लाहर हबीब आशिले जमीने विशाल संसार सृष्टि तुमारी कारण फेरस्गण जान तुम फेरस्गण जान तुम सदर अभिनंदन মার হাবায়ামোহাম্মাদ তোমার শুভ আগো মন মার হাবায়ামোহাম্মাদ তোমার শুভ আগমন মার হাবায়ামোহাম্মাদ তোমার শুভ আগমন মার হাবায়ামোহাম্মাদ তোমার শুভ আগম